এই রমাদানিরিজুল উপজিবুল হাফিজে আম্মা বাদ।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 খারাপ কথাকে আল্লাহ রসুল যেমন সুদের ব্যবসা এবং নারীর মর্যাদা ইত্যাদি অন্যায় কাজের সাথে আল বাহাকি রাহিমুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে রসুল সাল্লাম দীর্ঘদিন পর যখন কাবার সামনে উপস্থিত হলেন তিনি কাবার দিকে তাকালেন এবং কাবাকে সম্বোধন করে বললেন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 কাবার একটি একটি করে পাথর খুলে ফেলা একজন হত্যা করার চাইতেও লঘু অপরাধ একজন মুসলিমের মর্যাদা ও পবিত্রতা রক্ষার বিষয়টা আল্লাহ ও কাছে অনেক বিশাল কিছু। আপনি যখন বিচার দিবসে আল্লাহ তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি অমুক ভাই সম্পর্কে কট কথা বলেছিলেন হ্যাঁ আপনাকে নিজের পক্ষে অজুহাত পেশ করার সুযোগ দেওয়া হবে আপনাকে জিজ্ঞেস করা হবে অমুক বোন সম্পর্কে কেন আপনি বাজে মন্তব্য করেছিলেন দিনদার সেই মানুষটিকে নিয়ে কেন খারাপ মন্তব্য করেছিলেন আপনার যে ভাইটি কারারুদ্ধ যারা উম্মকে তাদের ব্যাপারে আপনি কেন কথা বলেছিলেন। আপনি হয়তো বলবেন হে আল্লাহ আমি গুগলে তাদের ব্যাপারে এমন জেনেছি তাই বলেছি তাদের ব্যাপারে মন্তব্য করেছি আল্লাহর কসম এই ধরনের উত্তরের আদৌ কোনো গ্রহণযোগ্যতা কি কেমতের দিন থাকবে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 এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তারা কোরআন জিকির ও ইবাদতের কথা ছাড়া আর কিছুই বলতেন না তারা তাদের জবানকে নিয়ন্ত্রণ করতেন। ও ইবনে ইবনে বর্ণিত আব্বাস নেন জিব্বার সাথে কথা বলতেন জিব্বাকে নির্দেশ দিয়েছিলেন ভালো কথা বলো তাহলে তুমি সফল হবে অন্যথায় তোমাকে পরিতাপ করতে হবে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তার জিব্বাকে সতর্ক করার মাধ্যমে নিজেকে মনে করিয়ে দিতেন জিহ্বার চাইতে বিপজ্জনক আর কোনো অঙ্গ নেই তিনি বলেছিলেন তাকে জানানো হয়েছে যে বিচার দিবসে মানুষের জিহ্বার চেয়ে শত্রু আর কেউ থাকবে না একজন মুসলিম হিসেবে আপনার আদর্শ হওয়া উচিত সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহ আসসাল্লাম আনাসিবিন মালিক রদিয়াল্লাহ আনহু বলেন তিনি দশ বছর রসুল্লাহ সাল্লাহু আসাল্লামের খেদমত করেন এই দীর্ঘ সময়ে রসুল্লাহ সাল্লা আল্লাহ তার উদ্দেশ্যে উফ শব্দটি একবারও উচ্চারণ করেননি এইভাবে আপনি একজন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালোভাবে জানতে পারবেন যখন আপনি তার সাথে বসবাস করবেন এবং সব সময় একসাথে চলাফেরা করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বিষয়ে আনা সেবেন মালিক রাদিয়ালাহ আনহ এমনও বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে যে কাজ করতে আদেশ দিতেন কখনো কখনো সবগুলো করতেন না তারপরেও নবীজি সাল্লাহ আলাইস্লাম একবারের জন্য তার প্রতি উফ বলে বিরক্ত ভাব প্রকাশ করেননি তার উপরে চিৎকার করেননি বা তাকে অভিশাপ দেননি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 এই মানুষগুলো আর কোনো কারণে না শুধু নিজের জবানকে সংযত না করার কারণে সময় নিজেদের জীব পায়ে কোনো লাগাম দেয় না অসংয থাকে এরা হয়তো তেমন লোক যাদেরকে দেখলে আপনি বলবেন আল্লাহ বারিক এদের মুখ হয়তো মিসওয়াক লম্বা দাড়ি সুন্দর হিচাব মসজিদে আসছে যাচ্ছে প্রতি বছরই ওমরা বা হজ করছে এমন তারা দিনই আমল করতে কঠোর পরিশ্রম করছে ঠিকই কিন্তু নিজের জিব্বাহকে সংযত না করে তাদের ভালো ভালো আমলগুলো অন্যদের দিয়ে দিচ্ছে আল ইমাম একটি যা বর্ণনা করেছেন বারা ইবনে আজিব রাজি আল্লাহ আনহু মুস্তাদ আল হাকিমে বলা হয়েছে হাদিসটি বুখারি ও মুসলিমের সাথে সংগতিপূর্ণ অবশ্য কিছু আলিম এই হাদিসকে দুর্বল বলেছেন তবে অনেকে এটা গ্রহণ করেছেন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 এটাই কারো দোষ ত্রুটি নিয়ে তার অনুপস্থিতিতে কথা বলাই হল কিব আর এটা মারাত্মক আর আপনি যদি কারো ব্যাপারে মিথ্যা বললেন সেটা কিবদ নয় সেটা হল বহতান বা মিথ্যা যেটা আরেকটা জবান ঘটিত রোগ কিছু মানুষ একত্রে বসে আড্ডা দেয় আর তাদের ভাইদের গোষ্ঠ নিয়ে নিজেদের পাকস্থলী পূর্ণ করে আল্লাহ বলেছেন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 কবরে গিয়ে বুঝি সে নববিবাহিত বর অথবা কনের মতো শান্তির ঘুম দেবে না বিষয়টা মোটেও এতটা সহজ নয় রসুল সাল্লাম একবার একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন ওই কবরে এক লোককে শাস্তি দেয়া হচ্ছে তাকে শাস্তি দেয়া হচ্ছে জিদ্বা দিয়ে কিছু বলার কারণে কিছু মানুষ কিবতের পক্ষে সাফাই গায়ে এই বলে যে আমি এটা তাদের সামনে বলতে পারব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 তিনি বললেন সে তো তার নেক আমল তোমাকে দিয়ে দিচ্ছে এই কথাটা জানলে অনেকেই খুশি হয় বিশেষ করে যারা পরনিন্দা ও মিথ্যাচারের শিকার এই কাজগুলো একজন তাই এগুলো অনেক বড় গুনাহের কাজ তাই কেউ আপনার নামে আজে বাজে কিছু বললে আপনি বরং খুশি হবেন হতাশ হবেন না দুঃখ পাবেন না যে লোকটি আপনার নামে আজেবাজে বলেছে জেনে রাখুন সেই লোক যদি লাইলাতুন কদরে সারা রাত জেগে ইবাদত করে তাহলে সেই সারা রাত জেগে থাকার স্বাবি পাচ্ছেন ডট অর্গ অথবা মিডিয়ার পেজ ডাব্লিউডুক সম্পর্কে কম ভিজিট রেঞ্জ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউড